বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ও আকিবতুল মুকিন ও সাল ও সালাম আলা শরফুল আিয়াঈলীন মোহাম্মদ ও আল্লাহি ও আসহাবিহি আজমাইন আবাদ সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা রিয়াদ নিয়মিত দর্শ এবং নিয়মিত আলোচনা এই কিতাব থেকে শুনে আসছি তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো বাবু আল আমরুফ ও আনিল মুন ভালো কাজের উপদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার অধ্যায় থেকে আমরা কিছু আলোচনা ইতিপূর্বে শুনেছি আর বাকি যে আলোচনা আছে এটা আমরা শুনবো ইনশা আল্লাহ তো এ বিষয়ে আজকে যে প্রথম হাদিসটা আমরা পড়বো সেটা হলোই আন উমিল উম্মালামতা হিন্দ নিশ্চয় তোমাদের মাঝে এমন কিছু নেতা এবং আমির এবং রাষ্ট্রীয় প্রধান নিযুক্ত করা হবে পাতা রিফু না ওয়াত কিরু না তাদের কাজগুলিকে কোন কাজ ভালো বলে গণ্য করবে আর কোনো কাজ খারাপ বলে গণ্য করবে তাদের কিছু ভালো কাজ থাকবে আর কিছু খারাপ কাজও তাদের থাকবে বলছেন ফামান কারিহা অন্তরে ওই কাজটাকে খারাপ মনে করতে হবে অর্থাৎ তার ভিতরে যে খারাপ কাজগুলি আছে এটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে এটা যদি করতে পারি পারিআ তাহলে আমি দায়মুক্ত হয়ে গেলাম ওমান আনকার ফালিম আর যে কেউ যদি সেটাকে তাকে মানা করতে পারে যে দেখেন আপনার ভিতরে এই খারাপ কাজটি আছে এই খারাপ অভ্যাসটি আছে এটা আপনি ছেড়ে দেন ফকাত সালিমা তাহলে সে তো একবার নিরাপদে চলে গেল। তাকে আল্লাহর আজাব স্পর্শ করবে না তো দুটো স্তর বাতন হয়েছে হয় অস্বীকার করবে আর না হয় অন্তর থেকে ঘৃণা জানবে অস্বীকার করা এটা তো একেবারে সুন্দর আর যদি ঘৃণা জানে তাও সে নিজেকে দায় মুক্ত করতে পারবে কিন্তু যে ব্যক্তি ওটার প্রতি রাজি যা করছে করুক ঠিকই করতেছে এবং ওর অনুপাতে সেও চলতিছে লিডার বা নেতা তার যে খারাপ কাজ বা খারাপ আচরণ আছে সে এটাতে রাজি আছে। এটা থাক ওটা সমস্যা নাই এটা করুক ওয়া তা এবং সেও তার অনুপাতে চলার চেষ্টা করছে কলু বলছেন এই সমস্ত ব্যক্তি এরা সেই দায় মুক্ত হবে না আখেরাতে এরা দায়ী বলে সাব্যস্ত হবে যেহেতু তুমি একটা অন্যায় দেখেছ সেটাকে তুমি অন্তরেও ঘৃণা করো তাকে বাধাও দেওয়া নেই তুমি বরং সেটাকে সাপোর্ট করেছো তবে সাপোর্ট করার কারণে তুমি অন্যায় বলে সাব্যস্ত হো আল্লাহর কাছে কলু সাহাবেক বললেন ইয়া রসুল আল্লাহ আলানুকাতিল আচ্ছা যদি বাধায় দিতে হয় তাহলে লড়াই করে তাদের বিরুদ্ধে বাধায় যদি দিতে হয় এম তো অবস্থায় যে আমাদের রাষ্ট্রীয় প্রধান যারা আছেন বা নেতা বা দায়িত্বশীল যারা আছেন এরা এদের বিরুদ্ধে কি তখন আমরা হাতিয়ার উঠাবো কলা আল্লাহ সালাদ যতক্ষণ পর্যন্ত তারা সলাৎ কায়েম করে নামাজ পড়ে অতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে হাতিয়ার উঠায়ও না ত্রুটি তার ভিতরে আসে তুমি যদি নিজের দিকে তাকাও তাহলে তোমার ভিতরে ত্রুটি আসে হ্যাঁ তুমি কি করতে পারো তাকে তুমি করতে পারো সে যেন হয় এমন কোনো পথ অবলম্বন করতে পারো আর না হলে অন্ত্রে ঘৃণা জানতে পারো কিন্তু এটা না করে তার বিরুদ্ধে যদি তরবারি উঠাও হাতিয়ার উঠাও তাহলে কি হবে পরস্পর গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে এবং এর ফলাফল পরিণতি হবে অত্যন্ত ভয়ানক আচ্ছা হাতিয়ার যদি উঠাই তাহলে কে রাষ্ট্রীয় উপদান কেউ থাকতে পারবে না আজকে যে আসে তার বিরুদ্ধে হাথিয়ার উঠালাম কালকে যে আরেকজন আসবে তার ভিতরে আরটা তুটি তো শুধু মারি চলবে শুধু তো আল্লা তাদেরকে বলছেন না তাদের বিরুদ্ধে হাতিয়ার উঠানো যাবে না নসিহাত করো তাকে বুঝাও সম্ভব মতো সাধ্যমতো তুমি চেষ্টা করো তবে মা আকা মফিক মুসালাদ যতক্ষণ পর্যন্ত তুমি দেখছো যে সে সলাতদায় করে তাহলে সালাত নামাজ আদায় করা এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ এই এবাদত যতদিন করতে আছে অতদিন পর্যন্ত তার বিরুদ্ধে তার রক্ত প্রবাহিত করা যাবে না এই জন্য আবদুল্লাহ বিন শাক রাজি আল্লাহ তিনি বলেন যে আমরা আল্লাহ নবী সালামের যুগে কোন কাস ছেড়ে দেওয়াকে আমরা মনে করতাম না কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকে কুফরিমনি করতাম ছেড়ে দেওয়াকে কুফরিমনি আল্লাহাম এটা বলছেন যে তাহলে এই সালাত তাকে বিরত রাখবে সকল ধরনের হত্যা এবং কেতাল থেকে সালাদ যদি সেরে দেয় তাহলে তাকে তার বিরুদ্ধে হাতিয়ার উঠানো সম্ভব এ বিষয়ে أردت حديث عن أم المؤمنين أم الحكيم زينب بن تجهش رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم دخل عليها فزعا يقول لا إله إلا الله ويل للعرب من شر قد اقترب فتح اليوم من رجم يا جوج وماجوج مثل هذه وحلق بإسبعيه الإبهام والتي تليها فقلت يا رسول الله نهلك وفين الصالحون قال نعم তিনি বলেন রসুলাম হঠাৎ করে আমার নিকটে একদিন উপস্থিত হলেন ইয়াকুল এবং তিনি বলতেছিলেন আরশ জাই বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আরব আরবদের জন্য যেন ধ্বংস হোক আরবদের জন্য ধ্বংস ওই অনিষ্ঠ এবং ওই অপরাজের কারণে ওই খারাপের কারণে তারা তারাবা যা নিকুটে চলে আসছে অর্থাৎ অনিষ্ঠটা সেই খারাপ বিষয়টা আরবদের অতি নিকুটে চলে আসছে যার জন্য আরবদের জন্য ধ্বংস সারাম কিছু দেখছি সেই অনিষ্ট এবং সেই খারাপ কাজটি কি বলছেন মিসলা হাদা বলছেন আজকের দিনেই মাহুজের দরজাটি খুলে দেওয়া হল উনি এই দুই হাত অর্থাৎ তর্জমান এবং এই বৃদ্ধঙ্গুলি এই দুই হাতটাকে এরকম গোল করে তারপর বলেছেন যে আজকের দিনেই মাহুজের দরজাটি খুলে দেওয়া হলো তো ইয়াজুস মাজুজ এরা হল বড় ফেতনা করবে দুনিয়ায় দুনিয়ায় ফেতনা করবে তাদের ফেতনায় মুসলমানরা লিপ্ত হয়ে মুসলমানরা ইমান থেকে তারা হাত ধুয়ে ফেল দিবে। ইমান থেকে তারা ফিরে যাবে কুপুরের দিক তো আল্লাহ সালাম চোদ্দশো বছর পূর্বে এটা বলে গেছেন কিন্তু এটা যে যে কোনো মুহুর্তে হবে এবং এই সময়টুকুতে ওনার এবং ইয়াজু মাহুজের মাঝখানে যে ব্যবধানটা আছে এটাকে উনি খুবই হালকা বলে আখ্যায়িত করেছেন সময় খুব বেশি নয় আর আসলেও আখেরাতের তুলনায় এই দুনিয়ার এই এক হাজার পাঁচশো বছর এটা কিছুই না আল্লাহ বলছেন যে খামসি না আল ফাসানা কেয়ামতের দিন একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে সেই তুলনায় এই চোদ্দশো বছর কি একেবারে কাছেই তারে তো আল্লাহ নাবি বললেন যে আরবদের জন্য ধ্বংসর কারণ সেটা হলেই যে আজকেই ইয়াজুজ মাহাজুজের যে দরজাটি আছে সেটা খুলে দেওয়া হয়েছে ওহাল্লা কাই ইসবাহি আল ইবাহাম আল্লাহা বৃদ্ধ আঙ্গুল এবং তার পাশে যে আঙ্গুলটা আছে এটাকে মিলিয়ে বলছেন আমি আল্লাকে জিজ্ঞেস করলাম আমাদের মাঝে যখন কিছু ভালো মানুষও থাকবে তারপরেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ নবী ইসাম নাম নাম হাঈদা কাস্তুরাল খাবাস যখন अश्लील काज बस खराब कह जख बस तक आल्ला आजब पाठें ये आजबा शुदू अश्लील क्या तरह ना बर तारित जरा नेक मानुष आ ते आल्ला तकड़ें उचित कि खराब वह आजब के बाँचार उपाय उपाय हम जरा भलो थका मानुष्ठ के खराब काज के নিষেধ করবে সম্মানিত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 much little wonders at their best He faces never yeah, comes i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 कबर हम मरारे प्रथम विपद जखनी मानस के कबरे रखा तार निकटे दु जन फिर आस नाम मनकर আর একজন নাম নাকি কবরে হঠাৎ করে দুইজন চেপে ধরে। তখন তার ঢোকে যায় ঠিক এইভাবে তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি পরবর্তী অনুষ্ঠান বাংলায় আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা তোমরা রাস্তার মাসখানি বসা থেকে বিরত থাকবে এমন পথ যে পথে মানুষ চলাচল করে আমরা ইতিপূর্বে হাদিস শুনেছি যে রাস্তায় পুরুষ চলবে নারী চলবে আর যে রাস্তা চলার রাস্তা সেখানে মানুষ যদি বসে তাহলে অন্য মানুষ কষ্ট হতে পারে সেখানে পর্দা বেপর্দার বিষয়টাও আছে তো আল্লা নবী বলছেন এই মল থেকে নিজেকে বিরত রাখবে ফকআল সাহাবেকরাম বললেন ওনারা সবসময় আল্লাহ নবীর কাছ থেকে এলেম নেওয়ার চেষ্টা থাকে তো নিষেধ করেছেন তো ঠিকই আছে যদি এমন এক সময় এমনও যদি হয়ে যায় যে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি কোনো কাজে সেখানে বসে হয়তো কোনো কথাবার্তা বলছি যদি জরুরি হয়ে যায় বসার তাহলে কি হবে তো বলছেন কল তারা বললেন বললেনা বুদ্ধ হাদ্দিহা যদি এমনটাও হয়ে যায় যে রাস্তায় না বসে আমাদের উপায় নাই যে রাস্তায় বসেই আমাদের কিছু কথা বলতে হবে এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের বসতে হবে রাস্তায় এরকম যদি কোনো অবস্থা চলে আসো বা এরকম যদি হয় তাহলে কি হবে অপরিহার্য মনে করো আর না বসে যদি উপায় নাই থাকে তাহলে কি করতে হবে তাহলে তুমি রাস্তার হক আদায় করো রাস্তার হক কি বলছেন কল আমার হক কর্তারি দায়িত্ব রাস্তায় বসলে তখন আমাকে বলছেন তোমার কি করতে হবে রাস্তায় বসলেও দৃষ্টিকে নিচে করে রাখতে হবে ওয়াক্কা ফুল আদা এবং রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে সেটা সরিয়ে দিতে হবে ওরাদুসালাম কেউ যদি সালাম করে সালামের উত্তর দিতে হবে কত সুন্দর বিধান পাল্লাম রুবিল মাফ অন্নাহী আনিল মনকার সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে তাহলে রাস্তায় যদি বসতেই হয় তাহলে এগুলি কাজ করতে পারলে তাহলে তোমার কোনো দোষ নেই কি মাথা দৃষ্টি নত রাখতে হবে এরপরে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরে দিতে হবে আমরা ইতিপূর্বে হাদিস শুনেছি আল্লাহ সালাম বলেছিলেন যে একজন ব্যক্তি রাস্তায় একটা কাটা যুক্ত গাছ সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে আল্লা নবী বললেন যে ও এটা মনে করে যেন এই কাঁটা দ্বারা কোনো মুসলমানের কষ্ট না হয় ওই কাঁটাটাকে সে রাস্তা থেকে সরিয়ে উপরে রেখে দেয় আল্লা নবী বলছেন যে এই একটি কাজ আল্লাহর কাছে ভালো লেগে তার জীবনের সকল গুণ আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সুলান তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরে দিতে হবে এবং বলছেন যে সালাম মুসলিম আল ওরাদু সাল পাঁচটি হক আছে একজন আর একজনকে দেখলে সালাম করতে হবে আর সালাম যদি কেউ কোনো ব্যক্তি করে আপনাকে সালামের উত্তর দেওয়া উচিব উত্তর দিতে হক তো রাস্তায় বসে থাকলে সালামের উত্তর দিতে হবে অল আমরুবিল মারুফ অ নাহি আল মুনকার যেহেতু এই অধ্যায় এটা হাদিসটা তো এই জন্য কেউ অশ্লীল কাজ করে তাকে নিষেধ করতে হবে এগুলি করতে পারলে তাহলে খুদ একজন পুরুষের হাতে স্বর্ণের আংটি দেখলেন আল্লা নাম পুরুষের জন্য স্বর্ণ হারাম কে হালাল হারাম সেটা অল্প হোক বা বেশি হোক চেন পরা এটাও হারাম আংটি পরা এটাও হারাম এটা পুরুষের জন্য আল্লাপাক জান্নাতি দেবেন ইনশা আল্লাহ তালা পুরুষের জন্য কাপড় রেশম রেশমি কাপড় এবং স্বর্ণের কোনো জিনিস ব্যবহার করা হারাম এবং স্বর্ণের কোনো পাত্রে স্বর্ণ চাঁদির পাত্রেও খাওয়া পান করা সেটাও হারাম তো এমনি আব্বাস তিনি বলেন আল্লাহ রুসালাম যখন একজন ব্যক্তির হাতে যখন একটা পুরুষের হাতে একটা আংটি দেখলেন তো শরীয়তের বিধান কি খারাপ কাজ দেখলে নিষেধ করতে হবে বাধা প্রয়োগ করতে হবে তো আল্লাহ নবী কি করলেন বলছেন ফানাজ আহ ওই আংটিটা তার হাত থেকে খুলে নিয়ে ফেলে দিয়েছে আল্লাহ হাত থেকে আংটি খুলে নিয়ে ফেলে দিয়েছে এবং বলছে তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তিকে এটা পছন্দ করবে যে আগুনের কোনো একটা অংশ আগুনের একটা অংশ সে হাতে নিয়ে থাকতে পারবে তুমি যে আংটি নিয়ে হাতে দিয়েছো। তুমি তো আগুন নিয়ে হাতে আছো তো আগুন নিয়ে থাকতে তুমি পারো না তো সেই কাস্ত তুমি করছো এটা বলে ফেলে দিয়েছে ফেলে দিয়ে আল্লাহ নবী সাল্লাম চলে গেছেন ফাঁকি চলে যখন গিয়েছেন তখন ওই যে ব্যক্তির হাতে আংটি ছিল ফাঁকি ইল আলীর রজুল ওই ব্যক্তিকে বলা হলো বাদামা জাহাবা রসুল্লাহ আল্লাহ যখন চলে গেলেন তখন বলা হলো না আল্লাহ কসম আমি ওই জিনিসকে উঠে নেব না যে যেই জিনিসকে আল্লাহ রসুল নিজ হাতে ফেলে দিয়েছেন আমি ওটা নিতে পারবো না আল্লাহ রসুলের আনুগত্যের প্রতি তাদের কত বড় ইস্তেহাত তাদের কত বড় নমুনা তারা রেখে গিয়েছেন আমাদের জন্য যে যে জিনিসকে আল্লাহনবী নিজ হাতে ফেলে দিয়েছেন সেটা আমার যতই বড় ক্ষতি হোক না কেন সেটা নেওয়াতে যতই বড় উপকার হোক না কেন আমি ওটা তুলে নিবো না জিনিসটা ফেলেই দিয়েছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই হাদিস ধারা যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হলে আমাদের প্রত্যেকেই দায়িত্ব কোনো অন্যায় অশ্লীল কাজ দেখলে সেটা এভাবেই বাধা দিতে হবে এভাবেই নিষেধ করতে হবে আর যেই কাজটি নিষেধ করা হয়েছে তখনই ওই কাজ থেকে বিরত থাকা এটা হলো মুমিনের চিহ্ন দিন গুণাতো হতেই পারে আল্লাহ বলছেন যারা নাকি অন্যায় করে অন্যায় করার পরে যদি আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দেওয়া আল্লাহ মাফ করে দেবেন কিন্তু অন্যায় ওসির আলামা ফালুহাম আলামুন কোন অন্যায় কাজকে করা এবং তার উপর আবার গর্ব করা অহংকার করা আমি করবই এটা হলো অন্যায় আনিসাম হাসন বসরি আল আয়স বিন আজ্লাহ দখলা আল্লাহ বিন জিয়াদ যে ছিল সমতুল্য তো এই কথা বলা সাথে সাথে তিনি বললেন ওহাল কানুম নতাহ তো বলছেন আল্লা নবীর সাহাবির মধ্যে কেহ কি খোসাতুল্ল ছিল ছিলই না খোসাতুল্লো বা এই নিতকৃষ্ট যেটা স্বভাব এটা হলো ওনার পরে যারা তাদের মধ্যে হয়েছে তো এখানে দেখছেন যে একটা ভুল কথা যখন সে বলেছে তখন সঙ্গে সঙ্গে সে অ্যাট্যাক করেছে যে এই কথা বলা ঠিক না এটা বলা চলবে না আন হন আনী সাম কল ওয়াল্লা তিনি বলেন রসুল সাসনাম বলেছেন যে ওই জাতের কসম খেয়ে বলছি যার হাতের মুঠের ভিতরে আমার যান আছে মরুন মারুফ তোমরা অবশ্যই অবশ্যই যেন মানুষকে সৎ কাজের নির্দেশ দাও তোমাদের মাঝে শাস্তি অবতীর্ণ করবেন সোম্মু আর আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি চলে আসবে সোম্মু তো সে আজাব থেকে এবং সে কষ্ট থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে ফালাইস্তাহুম আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না তাহলে যে সমাজে যে সম্প্রদায়ে সৎ কাজের আদেশ দেওয়া হয় না অসৎ কাজ থেকে নিষেধ করা হয় না ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আজাব হবে আর আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে আর আল্লাহর পক্ষ থেকে যখন আজাব আসবে তখন সেই আজাদ থেকে বাঁচার জন্য দোয়া করলেও আল্লাহ তালা সে দোয়াকে কবুল করবেন না এ বিষয়ে বলেন রসুল হাসান বলেছেন আফ জিহাদি কালিমাত্তান উত্তম জিহাদ হলেই কোন জালিম বাদশাহ কাছে হক কথা বলা জালিম বাদশাহ হতে পারে জালিম কোনো পরিচালক হতে পারে জালিম কোনো নেতাও হতে পারে সে যদি মানুষের কাছে জুলুম করে তাহলে তার বিরুদ্ধে তার আচরণ তার এই অভ্যাসের বিরুদ্ধে হক কথা বলা এটা হলো উত্তম জিহাদ এর পরে যে হাদিসটি আছে সেটা হলেই আন আবি আবদুল্লাহ তারকবিন শাহাব আল বজলি আল আহমসি রাজ আনহু যখন নাকি তার পা টি সারির রেকাবে রেখেছে অর্থাৎ সওয়ার অবস্থায় পা যেখানে রাখতে হয় ওখানে যখন রেখেছে তখন জিজ্ঞাসা করেছে কোন জেহাদটি উত্তম বেশি তখন তিনি বললেন কালিমাতু হাক ইন্দা সুলতান ইন জা ইরিন কোনো জালিম বাদশার নিকটে হক কথা বলা সত্য কথা বলা এটাই হলো সবচেয়ে উত্তম জেহাদ ইমাম নেশাই হাদিসটি বর্ণনা করেছেন এবং সানারটিও সহি তো এই বিষয়ে আরও এক হাদিস আছে ইনশাআল্লাহ পরের দর্শে বাকি আলোচনা করবো আল্লাহর রবুল আলমিন যেন আমাদেরকে শরীয়ত বোঝা এবং তার উপর আমল করার দান করুন ا أتكر متلتنا شاني ششكرشي وخر دعوانا على الحمد الله الر العالمين والسلام عليكم ورحمة الله أبركته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 जको दान अर्थ पल बैंक छाचल्लिसम जी पोस्ट एक শূন্য শূন্য আট তিন সুয়ে SWIFT BIC দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট মানবতার সমাধান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 देख समस्त समस्या एकम्र समाधान इसलम प्रति शनिवार और रविवार रत साढ़े दस टाय बांगे और दस टाय भारत